আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসিল্লাহ আবাদ পিস টিভি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দর্শন করছেন তাদেরকে আমার শুভেচ্ছা ও মবারকবাদ আমি আপনাদের খিদমতে আবার হাজির হয়েছি এক এক নতুন বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে মহাপ্রলয় বা ক্যামত বা শেষ দিবস আমরা সকলে জানি প্রতিরে জিনিসের প্রথম এবং শেষ আসে পৃথিবীতে যা কিছু আছে এবং আকাশে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির একদিন অবসান ঘটবে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের অস্তিত্ব ছাড়া যেদিন এই জিনিসটি সংঘটিত হবে সেই দিন হবে শেষ দিবস এবং কেয়ামত আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমল করতে এবং এটা পরীক্ষা পরীক্ষাস্বরূপ আল্লাহ সুবাহনুয় তা ক্রমের মধ্যে বলেই দিয়েছেন অমা খালাক ওয়াল ইনসা দানব এবং মানবকে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আল্লাহর এবাদত আমরা কে কতটা করতে পারলাম না পারলাম তার রেজাল্ট এবং ফলাফল হবে সেই শেষ দিবসে এখন আমাদের সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে ক্যামতের দিন সব কিছু এক এক করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে সেই হিসাবের দিনকে বলা হয় ক্যামতের দিন বা শেষ প্রলয় বা শেষ দিন আল্লাহর্বুল আলমিন কোরআনের মধ্যে অনেক জায়গায় এই শেষ দিবসের কিছু দৃশ্য তিনি উল্লেখ করেছেন যেমন ছোট্ট একটি সোরা সোরা জিলজাল এখানে কিছু ক্যামতের কথা উল্লেখ করেছেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحالها يومئذ يصدر الناس أشتاة لإروا أعمالهم فمن يعمل مثقال درة خيرا يرى ومن يعمل مثقال درة شر يرى الله سبحانه وتعالى بولن যখন প্রকম্পিত করা হবে এই ভূপৃষ্ঠকে বা এই ভূমিকে পৃথিবীকে প্রকম্পিত করার মতো সেদিন ভূগর্ভে যা কিছু আছে সব সেগুলো বের করে দেবে মানুষ সেদিন জিজ্ঞেস করবে এই পৃথিবীকে কি হয়েছে তোমার তুমি এরকম কনে কেন হয়ে গেলে তখন সে পৃথিবী উত্তর দেবে যে এটা মাত্র আল্লাহর আদেশ আল্লাহর আদেশে আমি এই অবস্থায় ফিরে এসেছি সেদিন মানুষ দলে দলে নির্গত হবে নিজের কর্মফল দেখার জন্য যদি কেউ চুল পরিমাণ অনুপরিমাণ সৎকর্ম করে থাকে তাহলে সেদিন সেটা সে প্রত্যক্ষ করবে আর যদি কেউ অনুপরমাণ পাপের কাজ করে থাকে তাহলেও কিন্তু সেটা সে সেদিন প্রত্যক্ষ করবে তাহলে এই আয়াত থেকে সুরাত থেকে আমরা কেমতের কিছু নিদর্শন কেমতের কিছু কথা বুঝতে পারলাম কেমন সংগঠিত হবে ইসরাফিল আলহি সালামের ফুকের মাধ্যমে তিনি প্রস্তুত হয়ে আছেন শুধু আল্লাহর কখন আদেশ হয় আল্লাহর কখন হুকুম হয় এই হুকুমের তিনি অপেক্ষায় রয়েছেন যেদিন আল্লাহ আল্লাহবুল আলমিন ফোঁক দেওয়ার তিনি আদেশ করবেন সেদিন তিনি ফোঁক দেবেন আর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফিল আল্লাহ সুরা ইমফি ও খরা পায়ে দহম কেয়া মান দরুন ফোঁক দেওয়া হবে সেই বাসিতে তখন সকলে অজ্ঞান হয়ে যাবে এবং তারা শেষও হয়ে যাবে একমাত্র আল্লাহ যাকে চাবেন তারা ছাড়া আবার দ্বিতীয়বার যখন ফোঁক দেওয়া হবে তখন তারা জ্ঞান ফিরে পাবে জীবন ফিরে পেয়ে আবার তারা দাঁড়াতে আরম্ভ করবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম যখন ফোঁক দেওয়া হবে তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা ধ্বংসের ফোঁক আবার দ্বিতীয় ফোক যখন মারা হবে তখন আবার সমস্ত জীবিত হয়ে উঠবে কিন্তু তারা জীবিত হয়ে কি দেখবে নিজের ঘরবাড়ি বাড়ি আর তে না নিজের গ্রাম না নিজের ব্যবসা বাণিজ্য না তখন দেখতে পাবে হাঁসরের ময়দান হাঁসরের ময়দান তা দেখতে পাবে সে পৃথিবী আর নেই সে আকাশ আর নেই সে অবস্থার সমস্তই পরিবর্তন ঘটে গেছে এখন তারা লক্ষ্য করবে আমরা হাঁসরের ময়দানেই আছি এই হবে। ক্যামতের সূচনা হবে আর অন্যান্য বর্ণনা এসেছে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহামাদেরকে বলেছেন যে এমন ভাবে হঠাৎ করে সংঘটিত হবে যে কোনো মানুষ টেরি পাবে না কেউ যদি হাতে মুঠোর ভাত নিয়ে থাকে সেটা মুখে নিয়ে যাওয়ার আগে আগেই ক্যামত সংগঠিত হয়ে যাবে আর ক্যামত সংগঠিত হওয়ার কিছু নমুনা তার কিছু দৃশ্যের কথা হাদিসে এবং কোরআনে বর্ণিত হয়েছে আমি আপনাদের সামনে তার কিছু দৃশ্য আপনাদের সামনে আনে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে হল একটা যে আমরা এখনই শুনলাম যে প্রথম ফোঁক দেওয়া হবে এবং দ্বিতীয় ফোঁক মারার সাথে সাথে সবাই জীবিত হয়ে উঠবে কিন্তু এর মধ্যে ডিস্টান্স কত এটার ব্যাপারে ওরা আমাদের একতলাফ রয়েছে আবহাওয়ার একটা হাদিস রয়েছে বোখারি মুসলিমের হাদিস আবহাওয়ারা বলছেন আমি রসুল সাল্লু আলিয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে এর মধ্যে ডিস্টান্স হচ্ছে চল্লিশ তো সাহবিরা জিজ্ঞেস করলেন চল্লিশ বছর তিনি বললেন এটা আমি জানি না তারা বললেন চল্লিশ মাস তিনি বললেন আমি এটা জানি না তারপর বললেন এটাকে চল্লিশ দিন আর আবহারা বললেন আমি এটা জানি না তো যাই হোক এটা দুটা ফোঁক আমাদের বিশ্বাস করতেই হবে তাছাড়া ক্যামত যখন সংগঠিত হবে তখন সূর্য এই দুনিয়ায় যে অবস্থা রয়েছে সেই অবস্থায় থাকবে না এখন আমাদের কাছ থেকে সূর্য অনেক দূরে রয়েছে এখন সূর্য আমাদেরকে সঠিকভাবে কিরণ দান করছে কিন্তু ক্যামতের মাঠে সূর্য সে অবস্থায় থাকবে না সূর্য অনেক কাছে চলে আসবে বোখারি এবং মুসলিমের বর্ণিত হয়েছে হাদিস মেঘদাদ রাদু বর্ণনা করছেন রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন ক্যামতের দিন সূর্য মানুষের এক মাইল কাছে চলে আসবে চিন্তা করুন যদি সূর্য এক মাইল নিকটে হয়ে যায় তাহলে তখন কি অবস্থা হবে কেউ বসতে হবে রসুলসাল আলু সাল্লাম তার বর্ণনাও দিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে তিনি বলছেন মানুষের যার যেমন কর্ম ঠিক কর্ম অনুপাতে সে তার ঘামে ভুগবে কারো কর্মের অনুপাতে তার ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত আবার কারো হবে হাঁটুর পর্যন্ত কারো হবে ছাতি পর্যন্ত আর কারো হবে নাক পর্যন্ত যার যেমন পাপ সেই পাপ অনুপাতে তারা ঘামে কাল কামতের মাঠে সূর্যের তাপে তারা কী হবে হাবুডুবু খেলবে এ একটা তার চিত্র তারপরে বলা হয়েছে যে ক্যামতের দিন মানুষ এমন দুরবস্থায় থাকবে সেদিন কেউ কারুর সাহায্য করতে পারবে না কারুর ক্ষমতা হবে না যে আমি কারোর জন্য আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে সেদিন কাল ক্যামতের মাঠে কোনো নফস কোনো মানুষ কেউ কারু কাজে আসবে না আল্লাহ সুবাহন তাল্লা সহ নামার মধ্যে কথা বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন যাকে পারমিশন দেবেন তিনিই কথা বলবেন তাছাড়া কেউ কথা বলতে পারবে না আমরা আরও দেখি কেমতের দিন মানুষ যখন দুরবস্থায় থাকবে তখন তারা নির্বয় হয়ে চিন্তা চিন্তাভাবনা করে বলবে যে আমরা এখন কি করি আমরা কোথায় যাই তখন কেউ কেউ পরামর্শ দেবে যে আমরা যাই সুপারিশ করতে কার কাছে আমরা যাব প্রথম আদম আলাইসলামের কাছে তিনি যদি আমাদের এই দুরবস্থার কিছু ব্যবস্থা করতে পারেন তাহলে আজ আমাদের কিছু পরিত্রাণ হবে আমাদের কিছু লাভ হবে তাছাড়া আর কারো কিছু করার নেই তারা সকলে যাবে আদম আলাহি ইসাল্লামের কাছে হাদিসটি এমাম আবহরাইরা এমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আবহাওয়ার কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলছেন ও সুমসাল্লা হাদিস রয়েছে এইভাবে যে মানুষরা তখন আদম আলাসলামের কাছে যাবে আদম আলা বলবেন যে আমি তো কিছু করতে পারবো না আমার সেই দিনটা স্মরণ হচ্ছে যেদিন আমি আল্লাহর কথা অমান্য করেছিলাম তিনি বলেছিলেন তুমি ওই গাছের কাছে যাবে না আর সে গাছের জান্নাতে সে গাছে তুমি ফল খাবে না কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম আল্লাহ আমার ব্যাপারে তিনি এত রাগান্বিত হয়েছিলেন হয়তো আর কোনোদিন ওরকম রাগান্বিত তিনি হননি তবে তোমরা এখান থেকে চলে যাও আমি নিজে নিয়ে নিজে চিন্তিত নাফসি নাফসি বলে তিনি বিদায় দিমার বলবেন যে তোমরা নুহ আলা ইসলামের কাছে যাও তখন তারা নিজেদের বাঁচার তাগিদে নুহা আলাহি ইসালুস্লামের কাছে এসে বলবে হেনু আল্লাহ আপনার নাম দিয়েছেন আবদান শাকুরা আপনি আল্লাহর শুক্র গোজারবান্ধা আপনার কথা আল্লাহ শ্রবণ করবেন আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন এই দুরবস্থায় এখন আমাদের কোনো পথ নেই নিশ্চয়ই আপনি আল্লাহ কাছে আমাদের কিছু ব্যবস্থা করে দেন নুয়া আলাহিসাল্লাম তখন তিনি তার অবজ্ঞতা স্বীকার করবেন যে আমার একটাই মাত্র দোয়া ছিল মুস্তাজাবুদ্দোয়া যে দোয়াটা আমি আল্লাহর কাছে করে ফেরেছি আমার উন্মতের বদ্ধ হিসাবে সেদিন আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমার প্রতি রাগান্বিত হয়েছেন আমি সেই জন্য আল্লাহর কাছে মুখ দেখাতে পারছি না আমি নিজেকে নিজে ব্যস্ত তোমরা ইব্রাহিম আলাহিচ্ছাল্লা সাল্লামের কাছে যাও তারা তখন ইব্রাহিম আলাহি ইসাল্লা সাল্লামের কাছে আসবে আর বলবে হে ইব্রাহিম আলাহিস্লাতসাল্লাম আপনি আমাদের কিছু ব্যবস্থা করে দেন এখন আমাদের কোনো উপায় নেই আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে খুব সুন্দরভাবে এই নামটা দিয়েছেন নিশ্চয় আপনার কথা আল্লাহ শ্রবণ করবেন আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন তখন তিনি বলবেন যে আমি আল্লাহর কাছে লজ্জিত বা আল্লাহ আমার ব্যাপারে ক্ষিপ্ত হয়েছিলেন ওই দিনে যেদিন আমি মিথ্যা বলেছিলাম তিনি মিথ্যা বলেছেন তা লম্বা ঘটনা রয়েছে কোনো কারণে কিন্তু তিনি স্বেচ্ছায়ী বলেন নাই দাওয়ের বা হেকমতের জন্য বলেছিলেন কিন্তু তবু সেটা সেই মিথ্যা অনবিদের জন্য সেই মিথ্যা জন্য তিনি চিন্তিত হয়ে বলছেন যে আমি পারছি না নাফসি নাফসি তোমরা যাও মুসাল্লাহ ইসলামের কাছে তারা মুসাল্লাহ ইসলামের কাছে ফিরে আসবে মুসাল্লাহ ইসলামকে সেই কথা বলবে তারা যে আপনি কিছু ব্যবস্থা করে দিন আপনি কলিমুল্লাহ আল্লাহ আপনাকে খুবই ভালোবাসেন আপনি যদি আমাদের কিছু ব্যবস্থা করেন তাহলে আমরা পরিত্রাণ পাবো মুসা ইসলাম বলবেন আমি একটা পাপের কাজ করেছিলাম যেটা হলো এক থাপে এক লক্ষে আমি মেরে ফেলেছিলাম তাই সেটা নিয়ে আমি আমি নিজের নাফসকে নিয়ে চিন্তিত তোমরা অন্য জায়গায় চলে যাও তোমরা ঈশা আলাহ ইসলাতামের কাছে চলে যাও তারাও নিরপায় হয়ে একের পর এক নবীর কাছে তারা আসছে শুধু কেমতের ভয়াবহ দেখে এবং সেই ভীষণ আজাবের কথা চিন্তা করে তারা এক নবীর কাছে গিয়ে একের পর এক নবীর কাছে তারা স্থানান্তরিত হচ্ছেন আর নিজেদের আকুল আবেদন তাদের কাছে পেশ করছেন ঈসা আলাহি ইসাল্লামের কাছে তারা এলো আসার পরে তারা সব কথা বললো যে আপনি আমাদের এই ব্যবস্থা করুন ইসা তিনিও বলবেন নাফসি নাফসি তিনি অন্য কিছু উল্লেখ করেননি এই অবস্থায় থেকে তিনি বলবেন তোমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে যাও মোহাম্মদ সাল্লা কাছে যাওয়া হবে তখন নবী সাল্লাহিস্লাম বলবেন আমি এর জন্যই আছি আমি তোমাদের জন্য সুপারিশ করব। শ্রদ্ধেয় সুধামণ্ডলী আমাদের সামনে বিরতি রয়েছে বিরতির পরে আবার ইনশাল্লাহ ফিরাসিটা তখন অপেক্ষা করুন আসসালামাইকুম ওরহামতুল্লাহ মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानसिय चारो दिखे चल প্রচন্ড ঝড়ে কাফেলা। জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মাইকুমতুল্লাহরাত আমাদের অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য আমরা কথা বলছিলাম ক্যামতের দিবসে ক্যামতের মাঠে মানুষের দুরবস্থার নিয়ে নবীর সাল্লাহু আলাইস্লাম তাদের ব্যবস্থা করার জন্য আল্লাহর আড়সের নিচে তিনি সেচদায় পড়ে যাবেন তাকে বলা হবে আপনি মাথা উঠান চান আপনার চাওয়া পূরণ করা হবে তখন তিনি উঠবেন তারপরে তার যে দরখাস্ত সেটা গ্রহণ করা হবে এইভাবে আমরা হাদিসে পাচ্ছি এখানে একটা কথা বলে নিচ্ছি রসুল সাল্লু আলাইস্লাম তিনি সুপারিশ করবেন ঠিকই কিন্তু নিজের ইচ্ছাই তিনি পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন তাকে পারমিশ না দেবেন আল্লাহ সুবান ও তালা কোরআন বলেছেন যে প্রতিটি সুপারিশের মালিক আল্লাহ তার হাতে সব কিছু সুপারিশ রয়েছে কিন্তু আমাদের মধ্যে অনেকে বলে থাকেন যে তোমরা আমাদের ভক্ত হয়ে যাও আমাদের অনুসরণ করো আমরা তোমাদের কাল ক্যামতের মাঠে কি করব। সাহায্য করব বা তোমাদের সুপারিশ করতে পারবো এ ধরনের অনেকে ধারণা রাখেন প্রিয় বন্ধু বর্গ। না কখনোই না কাল ক্যামতের মাঠে কেউ কারো কাজে আসবে না আল্লাহর বল আলমিন আগে বলেছেন কাল ক্যামতের মাঠে কোনো নাফস কোন মানুষ কোন আত্মীয় স্বজন কাজে আসবে না সমস্ত ব্যাপার বা সমস্ত বিষয় থাকবে আল্লাহর হাতে ক্যামতের মাঠে সুপারিশের আমরা এই ঘটনা জানলাম আবার আরো ভয়াবহ কথা শুনুন আবহাওয়া কর্তৃক বর্ণিত বোখারি মুসলিম হাদিসও রয়েছে আল্লাহ ভানু মত আলা আদম আলা ইসলামকে বলবেন তোমার সন্তানের মধ্য হতে তুমি বাছাই করো আদম আলাহাইসালাম বলবেন যে আমি কি বাছাই করব কতটা বাছাই করব তখন বলা হবে যে যাহার নামে যদি তুমি বাছাই করো বলে কতটা বলা হবে একশোর মধ্যে নিরানব্বইটা আর এক বর্ণনা এসেছে এক হাজারের মধ্যে নশো নিরানব্বইটা তার মনে বলা যাচ্ছে যে হাজারে একজন জানাতে যাবে তাছাড়া কেমন তোর মাঠে কারো ক্ষমতা হবে না সেদিন যে নিজের পা উঠিয়ে চলে যায় যতক্ষণ পর্যন্ত সে চারটে প্রশ্ন আল্লাহর সামনে উত্তর না দেয়ন কাল কাল রসুল্লাহ স্হিম মহুল আব্দামা হতন আর ফিমাফনা শবাবি হসনানী আবু রাজু বলছেন রসুল স্লুম বলেছেন কালকে আমাদের মাঠে কোনো মানুষ হটে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে চারটে প্রশ্নের উত্তর না দেবে এক নম্বর প্রশ্ন হল তার জীবন সম্পর্কে তার অমর সম্পর্কে বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি তোমার সম্পন্ন বয়সটা কিসে খরচ করেছো আর বিশেষভাবে যে যুব যৌবন অবস্থা এই যৌবন অবস্থা তুমি কীভাবে কাটিয়েছো এই তাকে জিজ্ঞেস করা হবে আর জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে সম্পদ সে কীভাবে উপার্জন করেছে এবং কোন পথে সেই উপার্জিত সম্পদ সে খরচ করেছে আর জিজ্ঞাস করা হবে তার জ্ঞান সম্পর্কে তার এলিম সম্পর্কে সে জ্ঞান অর্জন করে কিভাবে সে আমল করেছে সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্ন চারটে উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষ সেখান থেকে হটে যেতে পারবে না প্রিয় বন্ধুবর্গ তাহলে আমরা বুঝতে পারছি কেমনতির ভয়াবহতা কেমতির অবস্থা কী আমরা কি সত্যিকারের এখন থেকে এই প্রশ্ন উত্তর আমরা তৈরি করছি এখন আমাদের আল্লাহ রবুল্লাহ আলামিন সময় দিয়েছেন বয়স দিয়েছেন সম্পদ দিয়েছেন জ্ঞান দিয়েছেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরকে আল্লাহ রবুল্লা আলামিন এখন থেকে প্রস্তুত করতে বলছেন প্রশ্ন আউট হয়ে গেছে এর এরপরেও যদি আমরা ফেল করি তাহলে আমাদের মতো এত দুর্ভাগ্য ছাত্র আর হতে পারে না পৃথিবীর মানুষ আমাদের চিন্তা করা দরকার তাছাড়া আল্লাহ রবুল্লা আলমিন বিশেষভাবে কোনো কোনো মানুষের জন্য বলেছেন তারা জাহার নামে যাবে আমরা যেন সেরকম কাজ না করি তিন ব্যক্তির জন্য বলেছেন মুসলিম শরীফ এটাও णित जे व्यक्ति आल्ला पथे संग्राम कर निजे रक्त दिए शहीद हो चले जाए ददिता नियतना ठीक थके आल्ला आलमीनता उठाबें क्या बला जै तुम क्यों हमारे से बी तुम्हार पथे संग्राम करल्लाह मिथ्या बाहदुरी प्रमाण कर इत्यादि इत्यादि ता छाड़ा सम्पदशाली जो दान ठीक ओ प्रश्क तुम्हार पथ के উজ্জ্বল করার জন্য তোমার পথে সাহায্য করার জন্য আমি দান করেছি তখন আল্লাহ বলবে মিথ্যা বলছো তুমি তোমার নাম কামাবার জন্য করেছো কারি সাহেব যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের মধ্যেও এরকম করা হয়েছে তারা বলবে তাদেরকে জিজ্ঞেস করে তুমি কী করেছো শিখে কেরা শিখে আল্লাহর কিতাব শিখে তুমি কি করেছো বলছো আমি শিখেছি এবং শিখাইছি আল্লাহ বলবে মিথ্যা বলছো তুমি তোমার নাম কামাবার জন্য করেছ ইত্যাদি তো এই ব্যক্তিগুলোকে আল্লাহ রসুল্লাম হাদিসে প্রমাণিত রয়েছে তাদেরকে আল্লাহ বল আলম জাহান্নামে দেবেন তাহলে আমরা পরীক্ষায় কাজ করেও পরীক্ষায় ফেল করছি তাহলে কাজটা আমাদের কেমন করতে হবে কাজটা আমাদের স্বচ্ছ ভাবে করতে হবে যেভাবে কি করবো কৃতকার্য তাছাড়া রসুল সালাইসাল্লাম একথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কাল ক্যামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিয়ে হবে নামাজের আউআালামাই হাসিল আব্দুয়ামা আসোহা আমালহি। তার জীবনের সমস্ত কর্ম সঠিক বলে আল্লাহর কাছে পরিগণিত হবে আর যদি সে নামাজ না পড়ে থাকে তাহলে তার জীবনের সমস্ত কর্ম পণ্ড হয়ে যাবে কেয়ামতের মাঠে কি কি জিনিসের হিসাব নেওয়া হবে কি প্রশ্ন করা হবে আল্লাহর রুবুল্লাহ আলমিন সবই বলে দিয়েছেন তারপরেও যদি আমরা এই ব্যাপারে গাফিল হয়ে থাকি এরপরে যদি আমরা এই ব্যাপারে এই ব্যাপারে তা উত্তর আমরা ঠিক না করি প্রস্তুত না করি তাহলে আমাদের দুর্ভাগ্য আল্লাহ রুবুল্লাহ আলামিন এই ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে শত্রু করে দিয়েছেন শুধু এখানেই কথা শেষ নয় কথা অনেক রয়েছে কেমতের এই ভয়াবহতার পরে কী রয়েছে তার তো রয়েছে জান্নাত তেমন জাহান্নাব সেটা তো বিচারের একটা ময়দান আপনি কী আমল করেছেন না করেছেন সেদিন আপনি জানতে পাবেন আপনার কর্ম যদি শুদ্ধ হয় তাহলে জান্নাত পাবেন আর যদি অশুদ্ধ হয় তাহলে জাহান্ন যাবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে জান্নাত বাসি করুক আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ফ্মা আমিন হু ফাহাফিয়া ফু আমিন হু হামিয়া। যার আমল নামার পাল্লাটার ভারী হবে যার নেকি বেশি হবে सत्कर्मे संख्या बसी है से जाननाथ जाो पापर संख्या बस के जहान्न जो तेरा बुझते आल्ला रबोल्ला आलमीन ही दिए कैमर अवस्था कि सब किचु आल्ला रबोल्ला आलमीन ओजन करबें यतर्क दिए दिए शुद्ध ते जाते सुंदर भावे परीक्षार हले पृथिवीत सूंदर भावे परीक्षा दी सूंदर भावे कर्म कर जाए भलोमंद जो रिजाल्ट जानना तो जहान्नम তার বর্ণনাও পুরানা হাদিসাল রবুল্লা আলামিন বলে দিয়েছেন রসুল সাল্লাহ আলিয়া একটা হাদিস আমাদের সামনে পেশ করি আবু হরে আল্লাহ আনহো মুসলিম শরীফ হাদিস বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলয় সাল্লাম বসে আছেন এবং বর্ণনা করলেন তোমরা কি জানো জাহান্নামের আগুনের তাপ কত জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার এই আগুনের তাপে চাইতে সত্য গুণ বেশি আর অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে জাহান্নামের আগুনের রঙ হয়েছে কালো ফুঁক মেরে মেরে ফেরেস সেটাকে উত্তেজিত করেছে আর তার রঙ হয়েছে কালো প্রিয় বর্গ। আর যাহাটা আমি পরিধি কোথায় জানেন শুনুন আর একটা হাদিস রসুল সাল্লাইসাল্লাম আবে এটাও বরহর হাদিস মুসলিম শরীফের রসুল সাল্লাইসাল্লাম বসে তার মধ্যে একটা কী হল ঠুম করে একটা শব্দ হলো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন জানো তোমরা এই শব্দটা কিসের শাহবাগন বললেন আল্লাহ এবং তার রসুলও ভালো জানেন রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন এই শব্দটি হচ্ছে এই যে সত্তর বছর আগে জাহার নামের কেনারা থেকে একটা পাথর ছাড়া হয়েছিল সেই পাথরটি তার গভীরতায় আজ পৌঁছাইল তাহলে চিন্তা করে দেখুন জাহার নাম কত গভীর হবে না কেন আদম আলাই কে নিয়ে তেমন পর্যন্ত কত মানুষ আসবে আর অধিকাংশ মানুষ যাবে কোরআনে মাহাদিসে আলোক বাজা যাচ্ছে জাহার নামে তাহলে জাহার নাম যেত বড়ো হতেই হবে তাই প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন জানি না কার কপাল কি আছে আমরা এই পৃথিবীতে পরীক্ষার হলেও রয়েছি আমাদের কি চিন্তা করতে হবে জাহান নামের কথা আগুনের কথা আগুনের উত্তাপের কথা তাহলে কিন্তু আমরা সঠিকভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যদি তোমরা পাস করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে সুন্দর স্বর্গ সুন্দর জান্নাত রয়েছে যে জান্নাতে রয়েছে হর সুন্দর জান্নাতে রয়েছে হর ইন অর্থাৎ সুন্দরী সুন্দরী রমণী রয়েছে সেগুলো স্ত্রীরূপে তোমরা পাবে আর তাদের মানে সুন্দরী কথা তো আমি বাদ দিলাম হাদিসে আমরা এতটুকু পাচ্ছি যে তারা যে ওড়না ব্যবহার করে সেই ওড়না বলা হয়েছে এত দামি যে পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে দিলে জান্নাতে হুরদের একটা ওড়নার সমান দাম হবে না আরও বলা হয়েছে আমসে রাত্রে যদি সেই হুর একটা হুর এই পৃথিবীতে মুখ বাড়িয়ে দেয় তাহলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে প্রিয় বন্ধুবর্গ এইভাবে আল্লাহ রব আলমিন আমাদেরকে উৎসাহিত করেছে জান্নাত লাভের জন্য পরীক্ষায় পাশ করার জন্য আর ভয় দেখিয়েছেন জাহান্নামের অবস্থা বলে এই কথা বলতে চাই আপনাদের কাছে আল্লাহ রবুল্লাহ আলমিন এখন তো ক্যামত অনুষ্ঠিত করেননি কিন্তু তার আগেই আমাদেরকে সব কিছু এর সিম্পল বলে দিয়েছেন যাতে করে আমরা পাঠ করি যাতে করে আমরা একটু বুঝি যাতে করে আমরা আল্লাহকে ভয় করি জাহান্নামকে ভয় করি ক্যামতের দৃশ্যকে আমরা ভয় করি আমরা সঠিকভাবে সঠিক পথে চলি আর ক্যামতের মাঠে আমরা কৃতকার্য হই হয়। এজন্য আল্লাহ রুবুল্লাহ আলামিন আমাদেরকে আগে ভাগে বলে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে সৎ আমল করার तौफिक दिक्त वर्जन्य जिस आगोर बर्जन करी जातेब्बल आलमीन पापिस्ट अंतर्भुक्त ना करें सत् व्यक्ति अंतर्भुक्त करें कल कैमरा डान हाथेलमा पाई बम हाथे जान ना पाए डान हाथी अमल नामा नहीं चिर स्वर्गे प्रवेश करते कमना रेखे आजकल मत ये प्रिय दर्शक आपकी विदाय चाहिए अल्लाह सकते तौफिक दिक এবং ভাল রাখু আসসালামু আলাইকুম বরহমাত তাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান আমি মোহাম্মদ বাদরুদ্দানি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায়ের আশ এদিন শুধু পিস টিভি বাংলার কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম্বর সতেরো চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কার অবেদত করবে না এবং তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মিলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নে বি